জাবির ইমিন আবদুল্লাহ ও সালাম আকওয়ার রদিল্লাহ হতে বণিত যে আমরা কোনও এক সেনাবাহিনীতে ছিলাম এবং রসুল সাল্লাহ সালাম এর প্রেরিত এক ব্যক্তি আমাদের নিকট এসে বললেন তোমাদেরকে মুতা বিয়ের অনুমতি দেওয়া হয়েছে সুতরাং তোমরা মুতাহ করতে পারো